السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين أما بعد أمرا قطو جمعي سلام نيالسنا شروك والسلام أما در جبونير دونون دين. পরিচিত বহু ব্যবহৃত যে কর্ম সেটা সালাম এবং সালাম আমাদের দিনের অন্যতম আবাদত কত গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লা রসুল সালামের কাছে সে একজন জিজ্ঞাসা কর সিয়া রসলাল আইউল ইসলাম আফগল ইসলামের ভিতরে কোন কাজটা শ্রেষ্ঠ ইসলামের ভিতরে কোন আমলটা সর্বোত্তম তো রসল্লা বিভিন্ন সময়ে বিভিন্ন আমলকে বলেছেন এই সাহাবিকে উত্তরে বলছেন রসল সাল্লাম বললেন যে তুমি খাওয়াবে খেয়াল করেন সর্বশ্রেষ্ঠ ইসলাম কি তুমি খাওয়াবে কি খাওয়াবে কাকে খাওয়াবে রসুল বলেন না তু তোমত আম খাদ্য খাওয়াবে সে খাদ্যটা কি এবং কাকে এটা বলেননি কারণ খাদ্য দেওয়া প্রাণীর সর্বোত্তম সেবার একটা কানে তুমি খাওয়াও খাদ্য দান খাদ্য মানুষকে খাওয়ানো এটা একটা আবাদত ইসলামের অন্যতম শ্রেষ্ঠ এবাদত তবে আমাদের একটা বদভ্যাস আছে যে আমরা সাল্লাহ সাল আলী ওয়াসাল্লামের আদেশটা নিজেদের ইচ্ছা মতো পালন করতে চাই নামাজ পড়ো হ্যাঁ আমরা নামাজ পড়বো তবে ইচ্ছা মতো কাপড় পরে না পরে অজু করে না করে রাখাত ইচ্ছা মতো করবো সেচ ইচ্ছা মতো দেব এবার তো রসুল্লাহ সাল্লামের কথা শোনা হলো না তো তো আম খাওয়াব खाद्य प्रदान करो खाद्य खाओ गसलमान के रसुलना कारण खाद्य देवा अबाद स्थानकाल पत्र भेदे जार खाद्य प्रयोजन ता देत और अपन साथना मानुष खराब मानुष रेवाएते খুব পাপি মহিলা যিনি অশালীনতার বিজনেস করতেন এই রকম একজন মহিলা তিনি হয়ে কুয়া দেখে কুয়ার ভিতরে নেমে পানি পান করেন কুয়া থেকে উঠে দেখেন একটা কুকুর কুয়ার পারে হাঁপাচ্ছে আর কাদা চাটছে এই কুকুরের পিপাসা তাকে টাচ করে স্পর্শ করে যে নিশ্চয় আমি একটু আগে যেমন কষ্ট পাচ্ছিলাম এটা বালাগা বেহালা কাতবালাগা তখন সে কষ্ট করে আবার নেমে কোন পানির পাত্র ছিল না তার দুটো চামড়ার মোজার ভিতরে পানি ভরে দাঁতে কামড়ে উঠে এসে কুকুরটাকে খাওয়ায়। খাওয়ালো একটু পানি কাকে খাওয়ালোটা কুত্তা আল্লাহ রসম বলছেন ফাশাকার আল্লাহা ফাঁকা ফর আল্লাহা আল্লাহ তার এই কর্মটা এত খুশি হলেন তার গোনা আগের গোনাগুলো মাফ করে দিলেন যেখানে প্রাণের স্পন্দন আছে সেখানে সেবা করলেই তুমি স্বভাব পাবে একজন মরুভূমির ধারে আমার বাড়ি সেখানে আমি আমার উটের জন্য আমরা যেমন চারি রাখি ওই রকম আমার উটের খাওয়ার জন্য কিছু জায়গা করে রাখছি সেখানে আমার উটেরা খায় অনেক সময় মরুমিল ছুটে আসা উট ওখান থেকে কিছু খেয়ে নেয় পানিটা খেয়ে নিল চলে গেল এক কামর ঘাস খেয়ে নিয়ে চলে গেলো এ আর আপনি বলেন এই যে উটগুলো খেয়ে যায় এতে কি আমার সব হবে যদি হয় তাহলে আমি বাধা দেব না নইলে পরের উটের আমি পানি দেবো না রসাম বললেন না ওই উটগুলো খেলেও তোমার স্বয়াব হবে তাহলে আমরা দেখছি যেখানে খাদ্যের প্রয়োজন আছে হজুরকে খাওয়ালে বেশি সব হবে আর গরিব মানুষের বা সাধারণ মানুষের খাওয়ালে কম স্বভাব এরকম না খাওয়ার প্রয়োজন অনুসারে ক্ষোধার্থ যে তাকে খাবার দিলে সব হবে কিন্তু আমরা ক্ষেত্রে কয়েক রকমের অপব্যাখ্যা করি একরকম দেখেন আল্লাহ রসলাম বললেন জীবনের জন্য ব্যয় করো জীবিতকে সাহায্য করো আমরা জীবিতকে সাহায্য করি একটা মানুষ অসুস্থ আমরা জানি অসুস্থ মারা যাচ্ছে আমরা খুব কমই দেখা যায় যে বাংলাদেশের মুসলমানেরা সবাই খুব চেষ্টা করে টাকা তুলে দু এক লাখ টাকা দিয়ে তার চিকিৎসা করে জীবন ফেরানোর চেষ্টা করছে এরকম খুব কম ঘটে কি মারা গেল আমাদের মমতা গুলো ঝরে পড়লো খানা হবে বাড়িতে বাড়িতে যায় এবং সবাই খানা গরিব মানুষ কিছু দে তাহলে যেখানে রসোল্লাস্লাম অসুস্থ মানুষের সেবা করতে বলেছেন সর্বোচ্চ ইবাদক বলে গণ্য করেছেন কেউ একটা রোগীকে দেখতে গেলে বলছেন আার দেন কান্না মানে এখন গুফিয়ে রাখ নাতিল্লা যে ব্যক্তি কোন অসুস্থ লোকে দেখতে গেল সেজন্য আল্লাহর রহমতের ভিতরে সাঁতার কাটতে কাটতে গেল যদি কেউ সকাল দিকে একটা রুগী দেখতে যায়। আল্লাহ সত্য ফেসা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে কিন্তু আমরা কোন রুগী দেখতে যাই ইচ্ছার ব্যবস্থা করা চিকিৎসার জন্য চেষ্টা করা কিন্তু মারা যাওয়ার পরে তার খানা করার জন্য সবাই মিলে টাকা দিলাম পিকনিক করব টাকা দিয়ে খেয়ে আসব ফুর্তি করব। একজন তার মা না বাবা মারা গেছে বেসারা সুন্নত বসে মা বাবা মারা গেলে মাদ্রাসা মসজিদে দিতে হবে ছাদা জারিয়া খানা করবে না গ্রামবাসী সবাই একমত যে তুমি যদি মা মরে খানা না করো তোমাদের এক একঘরে করা হবে মানে চাঁদাবাজি আর রুটপাট কোন পরে যেয়ে গেছে যে মরে গেছে সেই আনন্দে আমাদের খাওয়া তোমাকে আগ্রহ করো মরার আনন্দে খাদ্যদান এর বড় কাজ আর জীবিতকে খাওয়ালাম না তার চিকিৎসা ব্যবস্থা করলাম না তার মৃত্যু ফলক্ষে আমরা আনন্দ ফুর্তি করে খেয়ে নিলাম এই যে খাওয়ার আয়োজন করি এখানে আবার যুক্তি দি রেস্ত বলেছেন তো খাও খাদ্যদান বড়দান যার খাদ্যের প্রয়োজন আছে তার অন্নদান কিন্তু মানুষ মারা গেলে কি করতে হবে এটা তো রসুল্লাম বলে দিয়েছে সেখানে তো অন্নদান করতে বলেননি সেখানে সদাকে যা করতে বলেছেন আপনি সেখানে অন্নদানের নামে উৎসব আয়োজন করছেন সমাজের সবচেয়ে বড় খারাপ মানুষ যারা ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে খাওয়ালে সব হয় ক্ষুধার্ত ব্যক্তি ভালো না মন্দ বলায় তার জীবন ধারণের জন্য খাদ্য দান করলে স্বয়াব হয় কিন্তু একজন পাপিকে ক্রিমিনালকে সম্মান করে বাড়িতে এনে দাওয়াত করে খাওয়ালে তার সাথে বসে খেলে তার পাপের শরীর হতে হয় তা আপনি তো সেই ব্যবস্থা করলেন আর আপনি যুক্ত দেবেন অন্নদান বড়দান আপনারবশত রসুল্লাহ অন্যদান ভালো কথা কেউ মারা গেলে কখনোই তার অন্নদানের আয়োজন করেননি সদাখায় জাড়িয়া ব্যবস্থা করেছেন যাই হোক তাহলে আমরা বুঝলাম যে সর্বশ্রেষ্ঠ ইসলাম খাওয়া মানুষকে। খাদ্য খাওয়াও অথবা খাদ্যের পয়সা দাও মানুষ যেন অভুক্ত না থাকে সমাজের মানুষের ভিতরে বৈষম্য না বাড়ে মানুষের সর্বনিম্ন চাহিদা যে তাকে পেট ভরে খেতে হবে যখন মানুষের পেটে খুঁজা থাকে কোন মানবতা কোন চিন্তা দর্শন সাহিত্য আর কাজ করে না এটা তো প্রথম কঠিন চাহিদা কাজেই খেতে দাও সমাজের যেন অভুক্ত কেউ না থাকে সমাজের মানুষের যেন খুশি মনে খেতে পারে তুমি খাও বন্ধুদের খাওয়াও গরিবদের খাওয়াও এটা বলত এক্ষেত্রেও বা আল্লা কোরআনেও এর কিছু মানদণ্ড বেঁধে দিয়েছেন দরিদ্র এপিম পথচারী আত্মীয় স্বজন নিকট আত্মীয় রক্ত আত্মীয় সবচেয়ে উপরে হলো পিতা মাতা এক্ষেত্রে আমরা ভুল করি খাওয়ানোর সিরিয়াল কি খাওয়ানোর সিরিয়াল হয়তো মনে করি যে কোন কোনো খাওয়ালে আগে বেশি সব হলো বলে হয় অথচ আমার বাপ মাকে খাওয়ালে মি হয়তো আমার ব্লাড রিলেটেড আত্মীয়স্বজন ভাই বোন চাষা মামা চাষা ভাই তাদেরকে হয়তো খাওয়ালামই না তাদেরকে দিলামই না এখানে আমরা রসল সাল সাল্লামের দেওয়া এই যে ইবাদতের সুন প্রক্রিয়া এটা লঙ্ঘন করছি এরপরে রসল সাল্লাম বললেন অত করে উসসালাম আল আরফ তা আরিফ সর্বশ্রেষ্ঠ ইসলাম খাওয়াও দ্বিতীয়টাও বোঝেন তুমি চেনো আর না চেনো সবাইকে সালাম দাও পরিচিত অপরিচিত প্রত্যেককে সালাম দাও এটা হলো শ্রেষ্ঠ ইসলাম তা আমরা এখানে বাংলাদেশের মুসলমানরা যারা আমরা সালাম দিই যারা দিই না তো দিই না আমরা যারা সালাম দিই আমরা গত জুমায় আলাপ করেছিলাম সালাম হয় না আর সালাম আলাইকুম না বলে সালাম আলাইকুম ভাই এটা আরো গালি দিয়া হল দ্বিতীয়ত আমরা যে দ্বিতীয় অন্যায় করি সালাম দিই শুধু কথা বলার জনসকে আর সালামের শূন্যত হলো পরিচিত অপরিচিত যে কোনো মানুষ আমি দেখবো আমার পাশ দিয়ে চলে যাচ্ছে সে মানুষটা আমার পাশ দিয়ে চলে আমার তার প্রতি আমার শ্রদ্ধা বোধ আমি প্রকাশ করব আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আমি তাকে সালাম দিয়ে তার শুভ কামনা করে চলে গেছি এর এরপরে কথা থাকলে কথা না থাকলে না কথা চেনা থাকলে চেনা না থাকলে না চললে না চেনা এটা হলো গুরুত্ব দিয়ে বোঝালেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠের রসুল্লাহাম তদ হলু নাস হে মানুষেরা তোমরা কি করো টেক কাজ আস করো चार्टे का ठीक मत करतेघ्ने शांति बिना समस्याएं तुम्हारे जानना जीते आ, एक नम्बर आम खाओ आफु सालाम प्रचलन करो वसिल आरहम रक्त सम्पर्क आत्मीय सम्पर्क सुक बजाय रखो वैवाहिक आत्मीय आत्मीय তারা আত্মীয়তার ভিতরে পড়ে রাহেমের ভিতরে পড়ে না তাদের সাথেও মানবিক সম্ভাব্য সম্পর্ক থাকবে আমার বাবা ভাই বোন তার রাহেম তার রক্ত সম্পর্কে আত্মীয় সে তাদের রক্ত সম্পর্কের সম্পর্ক সর্বোচ্চ রক্ষা করবে এটার ব্যবস্থা করা আমার দায়িত্ব কিন্তু আমার রক্ত সম্পর্কের যারা আত্মীয় তাদের সাথে আমি যদি আমার বইয়ের ভাইয়ের সাথে ভালো সম্পর্ক আর আমার ভাইয়ের সাথে খারাপ সম্পর্ক এটা সত্যই আমি যে মুসলমান এই দাবির সাথে মোটর সংগতি পূর্ণ নয় রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে মাঝে মাঝে খোঁজ নি অসুখ বিশুখলে দেখতে যাই যখন বাড়িতে দাওয়াত দিই তারপর যে সবাইকে কাউকে বাদ দিই না ঈদে অন্যান্য সময় শুভেচ্ছা বিনিময় করি সম্পর্কটা সুন্দর আছে অন্তরের সম্পর্কটা রয়েছে আমি যতটুকু পেরেছি আমার অনেক সময় মনে করি আমি কি করবো কখনো কখনো আমার আত্মীয় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার খারাপ বলে আমার এইসব বলে আল্লাহ রসুল সালাম এটা শিখিয়েছেন লাইসালো অসেলু বেল মুমিও দেওয়াত দিয়েছ এটার নাম সেলারিনা সেলার রাহিমি কি যে তোমার আত্মীয় তোমার সাথে সম্পর্ক রাখে না দেখা হলে সালাম দেয় না ফোন করে না তার আত্মীয় অসুখে দেখতে আসে না কিন্তু তুমি সবসময় তার সম্পর্ক জুড়ে রেখেছো সে কেটে দিয়েছে তুমি জুড়ে রেখেছো এর নাম হল সিরা আপনি কি জন্য আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখেন প্রতিদানের জন্য যে আমি দাওয়াত দিলাম ওর মেয়ের বিয়েতে একটা কানর্য দিলাম ও আমার মেয়ের বিয়েতে দেবে এই জন্য ওকে দাওয়াত দিলাম দুই প্লেট বিরিয়ানি খাওয়ালাম ও আমাকে দেবে এই জন্য আপনি তো ঠকে গেলেন এই দুই প্লেট আমার যে মামা আমার যে চাচা সম্পর্ক রাখেনা খারাপ বলেছি অসুখলে দেখতে গেছি ওরা কিছু দেবে এই জন্য না তুমি দেবে এই জন্য লামাদের কাছে পুরস্কারও দেয় ধন্যবাদ থ্যাংক ইউ চাইনা আমি সব চাই মালিকের কাছে বেশি পাবেন আপনি ঠুকে গেছেন এই জন্য সেলাই হবে এবাদত হিসেবে আল্লাহর পক্ষ থেকে হুকুম হিসেবে আমি একই করি যে সেলাই রাখামি হলো আত্মীয়তা বোন চাচা মামা রক্ত সম্পর্ক আত্মীয়দের আত্মীয়তা বজায় রাখা এটা হলো আল্লাহর রহমতের অক্সিজেন যারা আমাকে বলে যে খুব নানা বিভদ কাটে না মেয়ের বিয়ে হচ্ছে না অমুকটা হচ্ছে না তমুকটা হচ্ছে না আমি প্রথমে জিজ্ঞেস করি আত্মীয় স্লাম চাচা আমার সাথে সম্পর্ক কি কেন আমার একই নল এটা আল্লাহ রুনিয়াতে যারা বাবা চাচা ভাই বোন আত্মীয় স্বজনের স্যালারি করে। দুনিয়াতে তাদের বেবরকতি থাকতে পারে না বিপদ অল্পে কেটে যাবে কাজে যারা লাঞ্চনাদনক লাঞ্ছনাদায়ক বিপদে থাকেন পারিবারিক কষ্ট ছেলেবেলের কষ্ট বিপদ আপদ লাঞ্ছনা অশান্তি বুঝতে হবে ডাল মেকুচকালা হাই আমি আগে শুনি আত্মীয়দের সাথে সম্পর্ক কেমন না করে নিতে চাই। তখন বুঝি যে বিষয়টা কি সবাই দেখতে পারে না মানে উনি নিজে সম্পর্ক রাখেন না সবাই নাতে না আমি সম্পর্ক রাখবো আর যে ব্যক্তি বলেন যে না সম্পর্ক ভালো আমি তাকে বারবার বলি যে এটা করেন যখন মন খারাপ হবে বিপদ হবে আল্লাহ রহম্মদের অক্সিজেন হিসেবে ভাই বোনকে হাতে দেন ফোনে কথা বলেন سيكونوا يجبونه يجبونه إن شاء الله الله رحمه تعجبه لأن الله رسوله بطار سن من أراد ينسى في عجله و يبارك له في رزقه ولكن هذا السبب ولم يجب أن تكون بأسفل رزقه بطارك سنسى أن يكون رقبا بابا مائر لم يكن يكون رقبا ومع ذلك ومع ذلك فالتالي يكون رقبا ما من ذنب أجدر أي أجد الله لألقاب في الدنيا مع ما من القطية রসুল বলছেন আল্লাহ গুনার শাস্তি তো আখেরাতে দেন কিছু কিছু গুণা আছে আল্লাহ যে সকল গুণার জন্য আল্লাহ আখেরাতের শাস্তি জমা রাখার পাশাপাশি আত্মীয়তা রক্ত সম্পর্কের আত্মীয়তা নষ্ট করা বাবা মা ভাই বোন চাচা মামা ইত্যাদি আর একটা করা মানুষের উপরে করা এই দুটো অপরাধের শাস্তি আখেরাতে তো পুরো থাকবেই তাহলে খুব দ্রুত দেবেন চতুর্থ কর্মটা কি মানুষ যখন ঘুমিয়ে থাকে সেই সময়গুলোতে কিছু নামাজ পড়ো চারটে কাজ খাওয়াও সালাম দাও আত্মীয়তা রক্ষা করো আর মানুষ যখন ঘুমিয়ে থাকে সেই সময়ে একটু সালাদ আদায় করো দুনিয়াতে আমরা তো বয়ে হয়ে গেছি আগের প্রজন্ম প্রেম প্রেম অত ভালো বুঝিনি আমাদের ছেলেরা প্রেম ভালোই বোঝে তো প্রেম যখন মোবাইলে করে বাপ আসলে তাতে কেটে দেয় মা আসলে কেটে দেয় কথা বলছে কেউ দেখে ফেললে কেটে দেয় মানুষজনের সামনে প্রেম জমে না এখন এমনকি বউয়ের সাথে প্রেমও লোকজনের সামনে জমে না নির্জনতা লাগে শুধু প্রেমিকার প্রেমিকা প্রেমিকার প্রেম এই জন্য আমাদের সাথে আল্লাহর সম্পর্ক গভীর করতে হলে একটু একা হতে হয় আমরা সারাদিন ফরোজনামাজ পড়ি আলহামদুলিল্লাহ শেষ দা আল্লাহর সাথে একা হই কেউ দেখে না এমন জায়গায় কথা বলি কেউ দেখে না কাটলেও বোঝে না আঁকলেও বোঝে না আলহামদুলিল্লাহ তারপরও ২৪ ঘন্টার ভিতরে কিছু সময় একা আল্লাহর সাথে হওয়া মানুষ ঘুমিয়ে পড়েছে আমি উঠেছি সবাই সবাইকে মজা করে ঘুমাচ্ছে আমি আল্লাহ আপার জন্য আনল বাবা বিছানায় সবাই শুয়ে আছে ওই লোকগুলো ঘুম ভেঙে উঠে পড়েছে কেন আল্লাহর সাথে কথা বলছে অল্প দুরাকাত নামাজ পড়ো আল্লাহ রসুল বলছেন যদি কোন পুরুষ স্বামী স্ত্রী দম্পতিদের একজন ঘুম থেকে উঠেছে অজু করেছে বউ ঘুমিয়ে আছে দেখেছে তাকে উঠিয়েছে না একটু সিটিয়ে উঠিয়েছে অথবা স্ত্রী আগে উঠেছে অজু করেছে স্বামীকে উঠিয়েছে এরপরে তারা দুজনে আল্লাহ জাকেরিন হিসেবে লিখে দেন কাজী বিশ্বাস করেন কোরআন ফরজ নামাজ এমনি আম বাবু বাবামসাল্লাহ আকিম সাল্লাহ তালেদুল তোমরা সারাত ক্যাম্প করো সকালে বিকেলে বেলা গড়ার পর বেলাডুবার পরে ইত্যাদি বলা হয়েছে বাকি সুনুল নামাজের কোন কথা বলা হয়নি নামাজের আকাত নিয়মকানুন আমরা হাদিস থেকে জানি কিন্তু রাতের নামাজ রাতের নামাজের কথা কোরআন করিমে কয়েক দজন স্থানে বলা হয়েছে রাতের গভীরে তারা নামাজ পড়ে রাত্রে তারা রাত্রে তারা দাঁড়িয়ে রবের সাথে শ্রেষ্ঠ কাজ যেগুলো করলে সহজেই জান্নাতে যাওয়া যাবে কোন ঝামেলা হবে না তার একটা বড় কাজ হল সালাম একটু বিচার করেন ইসলাম কিভাবে ব্যালান্স করেছে দেখেন সালাদ আল্লাহর সাথে আপনার সম্পর্ক আপনার আত্মাকে উজ্জীবিত করবে মনের দুশ্চিন্তা তৈর করে দেবে আপনার মনটাকে প্রফুল্ল করবে আপনার অন্তরের ভিতরে শক্তি অর্জন করাবে দুনিয়ায় কর্মজীবনে অসৎ কর্ম থেকে বেঁচে থাকার শক্তি দেবে আপনাকে আল্লাহ বন্ধু বানাবে সালাম আপনাকে বিনয়ী করবে সমাজের মানুষের সাথে মহব্বতের সম্পর্ক জুড়ে দেবে মনের হিংসা দূর করাবে সমাজটাকে সম্প্রীতিময় করবে খাওয়ানো মানুষের বৈষম্য কমাবে মানুষের ভিতরে সম্প্রীতি বাড়াবে আপনার সৌহার্দ্য তার ভিতরে দেবে আপনার ভিতর থেকে কৃপণতা স্বার্থপরতা দূর করে দেবে সালাম অহংকার দূর করবে খাওয়ানো কৃপণতা দূর করবে আপনাকে মানুষ বানাবে আর আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এটা হল সবচেয়ে কঠিন এবং সবচেয়ে প্রয়োজনীয় এই জন্য দেখবেন সমাজে সবাই খালি বলে যে ওই আত্মীয়স্বে ওই পরের লোকটা ভালো ওই আত্মীয়স্বে ওই অমুক লোকটা ভালো কারণ আমরা আত্মীয়দের থেকে অনেক চাই আমরা বেশি আহত হই কিন্তু তারপরও মানুষ বিপদে আপদে এই যে আত্মীয়তার বাধন আল্লাহ দিয়েছেন যেটা আধুনিক সভ্যতা নামের অসভ্যতায় আমরা ভুলে যাচ্ছি আত্মীয় চিনি না পড়শি চিনি না শুধু আমি আমার বউ আর বাচ্চা কাচ্চা টেলিভিশন এই যে অসভ্য সভ্যতা এটা আমাদের ক্রমান্বয়ে একেবারে পশুর মতো করে ফেলছে কাজে আমরা যদি এই চারটে বিষয়কে ধরে রাখতে পারি আমরা ভালো মানুষ হব समाज भल मानुषे समाज है और यह सहज हो जाए अनेक हादी रहे रसल सल्ला सालाम पक्षे सालाम उत्साह दिए एक रसुल्लाइकुम दाउलबीकुम पूर्वर मानुष किताब पाव नबी पाव मानुष रोगे ध्वस कर मर दि के पा चले तुमरा जरा उन्मोक तारा रोगे आक्रांत ध्वस जहां नामे जा रोगटार नाम कि अलबाक शत्रुता भाव अल हसाद अलबाक हिंसा एवं शत्रुता भाव हिंसा शत्रुता भाव मुंडन देय ইনাহা তাহলে রাস আমি বলছি না যে হিংসা এবং বিদ্বেষ মাথার চুল ডাক করে না ইন্নাহা তাহলে তোমাদের অন্তরে যখন হিংসা বিদ্বেষ আসবে তোমাদের দিনটা মুন্ডিত হয়ে যাবে মরিয়ে যাবে আর প্রাণ থাকবে না মুসলমানে মুসলমানে বিদ্বেষ হিংসা এটা আমাদের সমাজে খুবই ব্যাপক অন্তরে শত্রু দফা এবং সবচেয়ে বেশি আমাদের হুজুরদের ভিতরে একইাম আর একমামের দেখলে মুখ ঘুরিয়ে চলে যায় সালাম দিতে পারে না এ ওহাবি সে লাহাবি এ অমুক সে সুন্নি আসে আমরা সাধারণ মুসলমানদের ভিতরেও আছে। এবং পূর্বের উম্মতগুলো দেশ দলাদলির জন্যই জাহান্ন মে গেছে আল্লাহ সালাম বলছেন আলাল আদুল আল্লাহ ইদাফা আল তুমুহ তাহা আমি তোমাদের একটা কাজ বলে দেব যে কাজটা যদি করো এই বাগবা মনের শত্রুরতা চলে যাবে পরস্পরের ভিতরে ভালোবাসা তৈরি হবে কি করবে আফসুসালাম আবাইনাকুম তোমরা পরস্পরের ভিতরে সালামের প্রচলন করবে বলে আবেগে সালাম দেবে যত সালাম দেবেন মনের হিংসা বিদ্বেষ শত্রুরতা তত চলে যাবে অন্য হাদিসের রাস্লাম বলছেন লা জান্নাত তা হাত তা যতক্ষণ না ইমানদার হবে জান্নাতে যেতে পারবে না ওরা তখন হাতটা একটা হাবব যতক্ষণ না পরস্পরের ভিতরে তোমাদের ভালোবাসা সৌহার্দ্য সম্পৃতি আসবে ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না আমলিক বিএনপি জামা তবলীগ চরমনা হুজুর অমক তমক মানুষ মতভেদ থাকবে দলভেদ থাকবে বিভিন্ন মত থাকবে কিন্তু এর কারণে এক মুসলমান আর এক মুসলমানের ভালোবাসবে না দেখা হলে সালাম দিতে অন্তরের ভিতরে খসখস খসখস করে টোকা দেবে আপনার ইমানদারিত্ব প্রমাণ করে না আপনি দেখে ওর নামাজ আছে ওর নামাজ বড় হল না ওর রাজনৈতিক মত ওর দলীয় মত ওর ফেকারের মত আপনার কাছে বড় হয়ে গেল এরপর আপনি দাবি করছেন আপনি ইমানদার মেলে না ওর নামাজ আর ইমান যদি আপনার কাছে বড় হতো ওর রাজনৈতিক মত অর্থনৈতিক মত মাজহাবী মতটা যদি আপনার কাছে নামাজের কম গুরুত্ব হতো তাহলে আপনি সালাম দিতে খসখস লাগতো না আর এই জন্য রসুল বলছেন যে লাগবে সকল বৈপরীত্য সকল সকল ঝগড়াঝাটি থাকবে কিন্তু তারপরও তোমার ভিতরে ইমানের এই ভালোবাসা যতক্ষণ না আসবে বুঝতে হবে ইমান তোমার ভিতরে আসেনি আল্লাহুল কুমার সাইফা আল তুম হোতাহা বা এমন একটা কাজ তোমাদের বলে দিচ্ছি এটা বেশি বেশি করো তোমাদের মহাপ্রত এসে যাবে সালাম দ সালামের প্রচলন করো সালাম দিয়ে ভরে ফেল তো ভাইরা সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত সালামের সব আমরা গত আলোচনা করেছি সালাম ইমান সালাম এবাদত সালাম মোহাম্বত এগুলো আমরা চেষ্টা করব অন্তর্দ ধবন করে সালামের প্রচলন করার এক বিষয় বেশি দিন বলা যাবে না মৌলিক একটা বিষয় আমরা বোঝার চেষ্টা করি আমরা যারা সালাম দি তারা কিছু সুন্নত বিরোধী কাজ করি যেমন সালাম দেওয়ার ক্ষেত্রে সালাম দেবেন কে যিনি বসে আসেন যিনি আসছেন তিনি সালাম দেবেন রাস্তা একজন বসে আছে একজন হেঁটে যাচ্ছে আপনি স্কুলে ছেলেরা করিডোরে দাঁড়িয়ে আছে কলেজে বিশ্ববিদ্যালয়ে আপনি হেঁটে যাচ্ছেন যে হাঁটছে সে সালাম দেবে দাঁড়িয়ে আসছে তা হাঁটতে দেবে না আমি তো বাঙালি যখন রেয়াদে বিশ্ববিদ্যালয়ে গেলাম করিডরে দাঁড়িয়ে গল্প করছে স্যার যাচ্ছে আমি স্যারকে আগে সালাম দিচ্ছি আরও ছেলেরা প্রতিবাদ করতো তুমি দেবে কেন সে সালাম দেবে ইসলাম যে ব্যক্তি বসে আছে তাকে আগন্তক বা দাওয়ানওয়ালা সালাম দেবে যে ব্যক্তি হেডে যাচ্ছে বাহানে যিনি আসেন হাটাওয়ালাকে সালাম দেবেন যে ব্যক্তি বসে আছে হেঁটে যাচ্ছেন সালাম দিয়ে চলে যাবেন যেখানে একাধিক লোক আছে নতুন যিনি আসবেন তিনি সালাম দেবেন এগুলো সালামের শূন্য আবার স্বাভাবিক যখন দেখা আসছে ছোট বড় সালাম দেবে এবং আপনারা জানেন আগে সালাম দেওয়ার প্রতিযোগিতা এটা কিন্তু সব জায়গায় না ওয়াল দুইজন যারা সামনাসামনি আপনিও আসছেন সেও আসছে এর ভিতরে যে আগে দিতে পারে কিন্তু আপনি বসে আসেন একজন হেঁটে আসছে আপনি তাকে আগে সালাম দেবেন এটা শুনন সালাম এটাই হল সুন্দর দ্বিতীয় যেটা আমরা ভুল করি সেটা হল আমরা যারা সালাম করি তারাও বাড়িতে বউ বাচ্চাদের সালাম দি না বাড়িতে স্ত্রীকে সালাম দেয় এমন মানুষ খুবই কম আমার এক বন্ধু খুব ভালো মানুষ ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জান্নাত তসিব করেন বলতেন যে বাড়িতে যদি আপনি ফ্ল্যাট বাড়িতে থাকেন আর বাড়িতে কলিং বেল্ট টেপার পরে বা নক করার পরে বউ দর খুলে দেয় আর আপনি বউকে সালাম দেন তবে প্রথম প্রথমে কেন তুমি বুঝতে পারছো নিজের বাড়ি ঢুকে যাবে তোমার বউ মানে সালাম পরে বউকে দেওয়া যাবে নিজের বউকে দেওয়া যাবে না অথচ আল্লাহ রসুল স্পেশালি নিজের পরিবার স্ত্রী পরিবারের সদস্যদের সালাম দিতে বলেছেন ইয়া বুনেইয়া ইরা দাখালটা আল্লাহ ইয়া কোন বারাক কথা না আলাই কওয়া আলাহ আহলি বেটা তুমি যখন বাড়িতে ঢুকবে বাড়িতে তোমার পরিবারের স্ত্রীকে বা পরিবারের সদস্যদেরকে সালাম দিয়ে বাড়ি ঢুকবে তাহলে এই সালামটা তোমার জন্য পুরো পরিবারের জন্য বরকত হিসেবে আল্লাহ গ্রহণ করে নেবেন এই সালামের কারণে পুরো বাড়ি বরকত ইন আল্লাহ বা আল্লাহ তালা তিনজনের জামিন হন তার একজন খালা দেখালি তাহবে সালাম যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে ঢুকবে আল্লাহ নিজে তার জামিনদার হয়ে যান কাজেই আমরা বাড়িতে ঢোকার সময় স্ত্রীকে সালাম দেবো ছেলে মেয়ে যাকে সালাম দেবো যাকে পায় প্র যাকে দেখি ছেলে মেয়েরা বাবা মাকে সালাম দেবে এটা আমাদের হবে। সালাম দেয় অন্যদের সালাম দেয় বাপকে দেখলে হাসে সালাম নেই ইসলামের আদম উনি আদবগুলো আছে আমরা আজকে পারলে বলবো যেমন কপালে চুমু দেওয়া হাতে চুমু দেওয়া বাবা মায়ের এগুলো আদব স্বভাব না সালামের ব্যাপক সবাবের কথা আছে সালামের পরে আছে মুসাফা মুসলমান যখন মুসলমানের হাতের সাথে হাত মেলাই আল্লাহ রসমে অনেকগুলো হাতিসে বলছেন তাদের গুণাগুলো হাতের ফাঁক দিয়ে ঝরে যাই কারণ এটা মহব্বত এটা ভ্রাতৃত্ব এটা সম্প্রীতি আমাদের অন্তরের ভালোবাসা প্রকাশ করে আমরা এই ভালোবাসাটাকেও জগাবেনি বলিস মার্শাল আল্লাহ তাবারাকাল মুসাফা হাতে না দুই হাতে এক গ্রুপ বলছে দুই হাত ধরলেই বেড়া কোথাও নেই যে দুই হাত দলে বেদা আবার এক গ্রুপ বলছে দুই হাত ধরতে হবে এক হাত দলে ইহুদিন আসারা কোথায় আছে এক হাত দলে ইহুদিন আসারা ইহুদিন আচাররা যদি আমাদের দেখে এক হাত ধরে যেমন ইহুদিরা লম্বা দাঁড়িয়ে রাখে এই জন্য আমরা কি বলবো ইহুদিন বিষয় হল রসুলাম বারবার হাদিসে বলছেন যে হাতের সাথে হাত মেলানো দুই হাত এক হাত বলেননি হাতের সাথে হাত এক হাত মিলল দুই হাত মেলাতে হবে কোন হাদিসে এ ব্যাপারে স্পর্শ কিছু নেই কে আমরা বলতে পারি না এক হাত মিললে মুসাফা হবে না হ্যান্ড শেখ হবে মুসাফা হবে না হ্যান্ড শেখ মুসাফা আরবি আবার যারা বলেন দুই হাত মিলালে বেদার খুবই বাজে কথা বলে সহি ইমাম বখারি এনেছেন দুই হাত মিলানোর পক্ষে এখন যেটা ক্লিয়ার না কিন্তু তাবেইদের আমল এনেছেন আবদুল্লাহ সৌদ রবি আল্লাহ বলছেন আমি রসুলা স্লামের কাছে আত্মহাতি শিখলাম তখন আমার হাতটা রসুলামের দুই হাতের মাঝখানে ছিল এটা তারা সম্ভবত ইমাম যাচ্ছেন কারণ উনি হাতে মুসাফা করা যে আব্দুল্লা মুসাফা করেছিলেন দুই হাতে আর ওই সময়ে উনি আত্মহাতে শিখছিলেন অন্যরা ব্যাখ্যা করেন না উনি হাদিস শিখার জন্য হাতে হাত দিয়ে হাদিসটা শিখছিলেন কিন্তু আবদুল্লাহ মাসুদ আর হাদিস দুই হাতে মুসাফার পক্ষে শক্তিশালী হোক না হোক ইমাম বোখারী কয়েকজন করতেন হ্যাঁ যে কাজটা হতো প্রচলিত ছিল তারা করতেন এটাকে আমরা বেদাত বলবো অথচ এটা বেদাত বলার পুরাশোনার কোন দলিল নেই কোথাও স্পষ্ট নেই এক হাতেই করেছেন অথবা দুই হাতেই করেছেন সাহেবের এক হাতেই করেছেন দুই হাতেই করেছেন মূল কথা হলো হাত মিলাতে হবে যে সমাজে এক হাতে প্রচারণ আছে ইনশাল্লাহ এক হাতেই তাদের শূন্য তবাই হবে যে সমাজে দুই হাতের প্রচারণ আছে দুই হাতেই শূন্য হবে তবে তাদের দুই হাতে মুসাফাত ছিল এটা বখারি শরীফের এই তবেইদের আমল দ্বারা প্রমাণিত করা এটাকে বেড়াত বলা এটা আপত্তিকর যাই হোক সালাম এবং মুসাফা হলো এবাদত সব আছে এরপরে আরো কিছু কাজ আছে যেগুলো আদব কিন্তু এর নয় তার একটা হলো পিতা মাতার কপালে চুমু দেওয়া বা সন্তানের কপালে চুমু দেওয়া পিতা মাতা বা আত্মীয় বুজুর্গের হাতে চুমু দেওয়া ইসলামী আদব আমরা এগুলো সব বুঝে ফেলি ছেলেমেয়ে আমাদের ছেলেমেয়েরা বাপের কপালে চুমু দেওয়া মায়ের কপালে যা জানা কিন্তু মার্শাল তাবারাকাল পায়ে হাত দিয়ে সালাম খুব ভালো বোঝে আমার এবার নামও সালাম অথচ পায়ে হাত দিয়ে সালামের কোন প্রচলন কখনো রসুলামের সময় ছিল না এটা একেবারে আমাদের বানোয়াট একটা পদ্ধতি জাইজ রাজেশ পরের কথা বিষয়টা হলো এটাকে ইসলামের ইসলামকে কলঙ্কিত করা কেন দুটো তিনটে হাদিস আছে কেউ কেউ রসুলা পায়ে চুমু খেয়েছেন কেমন হাদিসগুলো গুলো সবই দুর্বল একটা হাদিস তিরমিজিতে আসেন যা এক ইহুদি এসে রসুল পায়ে চুমু খেয়েছেন ইহুদি মুসলমান না কোন মুসলমান ইসলাম গ্রহণের পরে রসুল্লাহ সাল্লামের দরবারে মতো রসুল্লাহ সাল্লামের দরবারে যে তার পায়ে চুমুকিয়েছে এরকম একটা নমুনা অব করম রস্ম কোথাও পাবেন না একটা হলো তিরমিজি হাদিসটা এনেছে হাদিসটা জয়ীফ ইমাম মোখারির আদাবুল মুফরাদের দুটো হাদিস আছে একটা হাদিস যে আমরা রসুলামের কাছে গেলাম একজন বলল ইসলাম গ্রহণ করতে গেলাম আমরা চিন্তাভাগ একজন বললো এই টেলের রসুলাম আমরা যাই তার পায়ে চুমুক এলাম हादीन मन एनटे हदीस दिए कदमबू कर दलिल दें प्रबलेम हलटे हदीस दिए दलिल दिन तथम सहबी सह के এনকার করেন কারণ এই এরকম কিছু না আমাদের একেবারে আসে পছন্দ করছো না পায়ে মুখ না লাগে পায়ে হাত লাগাচ্ছ কেন দ্বিতীয়ত এই তিনটে হাদিস তৃতীয়ত এই ধরনের একক ঘটনা ইসলামী নিয়ম প্রমাণ করে না लक्ष लक्ष सहबी लक्ष लक्ष बार रसुल्लम दरबारे गैा कर मुसाफर बहरे किच्छु पाने एक तो तो भित्ती नहीं दिन भवज बनाबीन एट्यंत आपत्तिकर कब बड़ कथा हल ये इसलमे निषिधल रसुलम्ला আমাদের একজন একজন একটু মাথা ঝুঁকাবে নিচু করবে না যেখানে নিষেধ সেখানে আপনি পায়ের উপর পড়ে ধরেন পাওয়া ধরেন একটা কথা হতো যখন কদম বসি করে তখন একবার শেষ দ্বার মতো করে মাথাটা ঝুঁকিয়েই করে তো এই জন্য খুবই দুঃখজনক আরো মজার ব্যাপার আছে যে বউ কিন্তু স্বামীকে সালাম দেয় না কিন্তু কদম বসি করে সালাম দিলে রসিক আসলাম বলছেন तुम्हारा बरकत हो अल्लाफाज करना लज्जा लागे बो स्वीर कदम बस लज्जा लागे लज्जा तो शयान अपनी बो जो स्वामी सालाम सालाम पा सालाम बरकत पा सालाम दुआ पा सालाम जामदार हो जाते शयतान ढूंकते शयतान बेचारा बेजार हो जाए এই জন্য লজ্জার লোক ওয়াশা তার ভিতরে ঢুকিয়েছে কত মুসি করলে সয়তারের এক পয়সা ক্ষতি নেই আর কোন লজ্জা লাগে না সালাম ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ এক বিশেষ করে পারিবারিক জীবনে ছেলে মেয়েদের সালাম শেখান পিতা মাতা ছেলে মেয়েদের সালাম দেবেন ছেলে মেয়েরা পিতা সালাম দেবে এইভাবে পারিবারিক জীবনে সালাম সামাজিক জীবনে সালাম আমাদের প্রচলন করতে হবে রোসল আসলাম কিছুদিনই নিষেধ করেছেন হাত দিয়ে সালাম নিষেধ করেছে। আমরা এগুলো বেশি করি কারণ উনি বলেই ওটা ইহুদি আর খ্রিস্টানদের কাম আর আমরা তখন সব ট্রেনিং ইহুদিকে ছেলে পেলেও সালাম দেয় আমাদের আসসালাম আলাইকুম স্যার প্রাইমারি স্কুলে যেসব পড়ে কে স্কুল টু স্কুলে মাসা আল্লাহ সালাম আলাইকুম স্যার ইহুদিদের সিস্টেম আমরা পুরোই শিখে নিয়েছি তো এই সালাম মুখে সালাম যদি কেউ না বোঝাই সালাম দিয়েছি বোঝানো যেতে পারে সব দূরের মানুষ আসসালাম আলাইকুম এই হাতের সালাম রসিম আপত্তি করেছে নিষেধ করেছেন মাথা ঝোঁকাতে নিষেধ করেছেন এগুলো করেন যে নট করা বলে আমাদের বর্তমানে খুব প্রচলিত হয়ে গেছে বিভিন্ন টিভিতে দেখে দেখে এগুলো রসুল নিষেধ করেছে। এগুলো আমাদের ছেলেমেয়েরা না শেখে ওরা সুন্দর সালাম দু শেখে ইসলামের আদব গুলো শেখে এগুলো চেষ্টা করতে হবে